আনা সবন মালিক রদাহতালুহাতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম এর খেদমতে কিছু গোস্ত আনা হল তখন বলা হলো যে এটা আসলে বারিরার নিকট সৎকা রূপে এসেছিল তখন তিনি বললেন এটা তার জন্য সৎকা আর আমাদের জন্য হাদিয়া